জাবির ইবনে সামাহ রাজিউল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন কুফাবাসীরা সাদ রজিউল্লাহ তহ আনহু এর বিরুদ্ধে উমর ওয়াদ তালা আনহু এর নিকট অভিযোগ করলে তিনি তাকে দায়িত্ব হতে অব্যাহতি দেন এবং আম্মার রাজিউল্লাহ তাল্লাহ আনহুকে তাদের শাসনকর্তা নিযুক্ত করেন কুফার লোকেরা সাদ রাজ্লাহ তাল্লাহ আনহু এর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে এও বলে যে তিনি ভালরূপে সালাত আদায় করতে পারেন না উমর রাজিউল্লাহ তাল্লাহ আনহু তাকে ডেকে পাঠালেন এবং বললেন হে আবু ইসহাক তারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আপনি নাকি ভালো সালাত আদায় করতে পারেন না সাদ রদ্লাহ তাল্লাহ আনহু বললেন আল্লাহর শপথ আমি আল্লাহর রসুল সলাল্লাহ আল সাল্লাম এর সালাতের অনুরূপই সালাত আদায় করে থাকি তাতে কোনো ত্রুটি করি না আমি ইশার সালাত আদায় করতে প্রথম দুরাকাত একটু দীর্ঘ ও শেষের দুরাকাত সংক্ষেপ করতাম উম রদুল্লাহ তাল্লাহ আনহু বললেন হে আবু ইসাক আপনার সম্পর্কে আমার এই ধারণা উমর কুফার অধিবাসীদের ব্যক্তি প্রতিটি মসজিদে গিয়ে সাদ রাজি আল্লাহ আনহু সম্পর্কে জিজ্ঞেস করল এবং তারা সকলেই তার ভূয়সী প্রশংসা করলেন অবশেষে সে ব্যক্তি বনু আবস গোত্রের মসজিদে উপস্থিত হয় এখানে উসামা ইবনে কাতাদা নামে এক ব্যক্তি যাকে আবু সাদাহ বলে ডাকা হতো দাঁড়িয়ে বলল যেহেতু তুমি আল্লাহর নামের শপথ দিয়ে জিজ্ঞেস করছো সাদ রবি তাল আনহু কখনও সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যান না গণিমতের মাল সমভাবে বন্টন করেন না এবং বিচারে ইনসাফ করেন না তখন সাদ রবি তাল্লা আনহু বললেন মনে রেখো আল্লাহর কসম আমি তিনটি দুয়া করছি এ আল্লাহ যদি তোমার এ বান্দা মিথ্যাবাদী হয় লোক দেখানো এবং আত্মপ্রচারের জন্য দাঁড়িয়ে থাকে তাহলে তার হায়াত বাড়িয়ে দিন তার অভাব বাড়িয়ে দিন এবং তাকে ফিতনার সম্মুখীন করুন পরবর্তীকালে লোকটিকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে বলতো আমি বয়সে বৃদ্ধ ফিতনাই লিপ্ত সাদ রাজ্লাহ তাহলে আনহু এর দোয়া আমার উপর লেগে আছে বর্ণনাকারী আবদুল মালিক রহমাতুল আলহী বলেন পরে আমি সে লোকটিকে দেখেছি অতি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার ভ্রু চোখের উপর ঝুলে গেছে এবং সে পথে মেয়েদের বিরক্ত করত এবং তাদের চিমটি দিত